উম্মু হাবিবাহ রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমার বোন আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করুন তিনি বলেন তুমি কি তা পছন্দ করো আমি বললাম হ্যাঁ আমি তো আপনার একমাত্র স্ত্রী নই এবং আমি যাকে সবচেয়ে ভালোবাসি তার সঙ্গে আমার বোনকেও অংশীদার বানাতে চাই নবিসাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন এটা আমার জন্য হালাল নয় আমি বললাম আল্লাহর কসম আমরা শুনেছি যে আপনি আবু সালামার কন্যা দুর্রাহকে বিয়ে করতে চান তিনি বললেন তুমি কি উম্মু সালামার কন্যার কথা বলছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন আল্লাহর কসম যদি সে আমার সৎকন্যা নাও হতো তবুও তাকে বিয়ে করা আমার জন্য হালাল হতো না কারণ সে হচ্ছে আমার দুধ সম্পর্কেও ভাইয়ের কন্যা সুয়াইবা আমাকে ও তার পিতা আবু সালামাকে দুধ করিয়েছিলেন সুতরাং তোমাদের কন্যা বা বন্দের বিয়ের ব্যাপারে আমার কাছে প্রস্তাব করো না